الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهد الله فلا مزلله ومن يذلله فلا هادئله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 وَطَبِيبَنَا وَطَبِيبَ قُلُوبِنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبُدُهُ وَرَسُولُهُ الَّذِي يَرْسَلَهُ إِلَى كَافَّةٍ لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَدَعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَفِرَاجًا مُنِيرًا আমি মিন্ বিস্মিল্লি আমন্ত مُحَمَّدٍ كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد মা সই দিনাই বরহী ও মরদেম জাহিদ নজরাদে মুজাহিদ নজরা জিসি রায় ফদ মস্তি কিরদার সূপি কিশোরী অত মি আহ্বাল কিশোরী অত ফোফতার সে যা নজা চাহি শায় কিন গা কুদা গাহনী গর সর গরব মালে কে অম্বার ও আর পর দি না। গর্বে আগর দুর্য বনে ফারস বনে কোতার তরফ হেদর না লাইনে মোহাম্মদ কোালে সব চো করাই মোহাম্মদ কো উঠালে মহান আল্লাহ রব্বুল আলমের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া দেয় যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যে আয়ারটি আমি গত সপ্তাহে পড়েছি এই সপ্তাহে সে আয়ারটি আমি পড়েছি এবং নবীর একটা হাদিসও পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো আমার তফিকি ইল্লাহ বি তেলাওয়াত কি তো আয়াত আল্লাহ রব্দুল্লা আলমিন বলেন হে নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহর নবী পুরা জগৎবাসীর জন্য রহমত কিভাবে রহমত গত সপ্তাহে আমি বলেছি আল্লাহর নবীর ভুল এটাও উন্মতের জন্য একটি রহমত আল্লাহর নবীর ঘুম এটাও উন্মতের জন্য একটি রহমত মা মায়েদের জন্য নবী রহমত মেয়েদের জন্য নবী একটি রহমত স্বামীর জন্য নবী রহমত স্ত্রীর জন্য নবী রহমত ছোট বড়দের জন্য স্ত্রী রহমত ওলা মাইক্রামের জন্য স্ত্রী রহমত এবং ছাত্রের জন্য স্ত্রী রহমত ব্যবসায়ীদের জন্য স্ত্রী রহমত কর্মচারী চাকুরিজীবী যারা ওদের জন্য স্ত্রী রহমত এগুলো আমি গত সপ্তাহে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলেছিলাম হুদুরফাদ সাল্লাহ আলাইহি। ওসাল্লাম জিন জাতির জন্য রহমত জিন জাতির জন্য কিভাবে হুজুরফাক সল্লাহ আলাই রসাল্লাম উম্মতের কি নিষেধ করছেন হে আমার উম্মতেরা তোমরা কখনো হাড্ডি দিয়ে কুলুক করিও না হাড্ডি হাড্ডি দিয়ে তোমরা কখনো ডিলা ব্যবহার করিও না কেন হাড্ডি এটা জিন খাদ্য হাডি জিন জাতির খাদ্য সুতরাং হাড্ডি দ্বারায় তোমরা কখনো ইস্তেঞ্জা করিও না এর দ্বারা বুঝে গেল আল্লাহর নবী জিন জন্য রহমত যারা মৃত ওদের জন্য আল্লাহর নবী রহমত আমরা এটা আমাদের কল্পনারও অনেক ঊর্ধ্ব যে মৃতদের জন্য নবী কিভাবে রহমত হলেন আল্লাহর নবী একটি আদিসে বলেছেন উস্কুরু মাহাসিনামাউত্য কুম উস্কুরু মাহাসিনাউত্যাকুম হে আমার উন্মতেরা মৃত ব্যক্তিদের ভালো গুণ নিয়ে তোমরা আলোচনা করবে যারা এন্তেকাল করেছে যারা মৃত্যুবরণ করেছে ওদের মন্দ কথা মন্দ কাজ নিয়ে কখনো সমাজে আলাপ আলোচনা করবে না কারণ যে এতেকাল করে গেছে যে মরে গেছে তার গিবত করে কোনো লাভ হবে আমাদের নবী নিষেধ করেছে খবরদার আর গিবত এটা এমন একটি মহাপাপ যার গিবত করেছেন তার থেকে মাফ নেওয়া ছাড়া গিবত মাফ হয় না কখন এখন যে ব্যক্তি জীবিত আছে ওর যদি গিবত করেন মাফ নেওয়ার সুযোগ আছে আপনার কাছে কিন্তু যে লোক এন্তকাল করেছে মৃত্যুবরণ করেছে তার থেকে মাফ নেওয়ার কোন সুরত আছে ওতা বুঝেন না আমার যে মরে গেছে তার কি বোধ এখন ওই ব্যক্তি থেকে মাফ কিভাবে নিবে ওই লোকটা তো দুনিয়া তার নেই গেছে এই নবী বলেছি রুসকুরু মাহা সিনেমা ও তের আমার উন্মতেরা তোমরা মৃত ব্যক্তিদের নিয়ে আলোচনা করবে গাছের জন্য গাছ গাছ গাছালির জন্য আল্লাহর নবী রহমত কিভাবে আল্লাহর নবী বলেছেন ফলওয়ালা ফলদার গাছের নিচে কখনো তোমরা পথরাফ পায়খানা করবে না ফলদার গাছের নিচে কখনো তোমরা পথরাফ পায়খানা করবে না গাছের কাঁচা পাতা দিয়ে কখনো ডিলে ব্যবহার করবে না আমাদের দেশের দেশের দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ গাছের কাঁচা পাতা দিয়ে ডিলে ব্যবহার করে খবরদার কাঁচা পাতা যখন গাছে থাকে ওরা আল্লাহর ঝিকির করে ওরা আল্লাহর ঝিকির করে এই জন্য নবী বলেছেন গাছের নিচে তোমরা কখনো ফসরা ফেখানা করবে না এবং গাছের পাতা দিয়ে কাঁচা পাতা দিয়ে কখনো তোমরা ডিলেগুলুক ব্যবহার করবে না মুজাহিদিন ইসলাম ওদের জন্য আল্লাহর নবী রহমত কিভাবে মানুষের যান কবচ করার জন্য আল্লাহ রব্দুল আলমিন হজরত আজরাইল আল্লাহ সালাতুয়া সালামকে নির্ধারণ করেছেন মানুষ চায় অলি হোক চায় সে নবী হোক কুতুব হোক আব্দাল হোক যে যত বড় হোক না কেন মানুষের দান কবস্কারী ফিরেস্তার নাম কি আপনার জানান না নাম জানেন না কি নাম হজরত আজরাইল আলাই সালুসালাম কিন্তু যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সাদা গরণ করে ওদের ব্যাপারটি একটু ব্যতিক্রম কিভাবে যারা মুজাহে ওদের যান কবজ করার পূর্বে আল্লাহ রব্দুল আলমিন মালাকুল মৌত কি বলে হে মালাকুল মৌত আমার বন্দার জান আমি নিজেই কবচ করব তো ভান্লাহ আমার বন্দার জান আমি নিজ হাতে কি করব কবজ করব যেহেতু সেই লোক আমার জন্য তার জীবন উৎসর্গ করে দিচ্ছে সুতরাং তোমরা তার জান কবচ করবে না আমি নিজ হাতেই তার কুদরতি হাতে তার জান কবচ করবো নাম্বার দুই যত বড় অলি হোক নবী হোক রাসুল হোক এন্তেকাল করার পরে গোসল দিতে হয় গোসল দেওয়া এটা নবীর সুনত গোসল দিতে হয় কিন্তু যারা মুজাহিদিন ইসলাম ইসলাম রক্ষা করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করে দেয় ওদের কোনো গোসল নেই আপনারা জানেন কিনা মাসাল আমি জানি না যারা মুজাহিদ আল্লাহ রাত্তা জেহাদ করতে গিয়ে সাদা বরণ করে ওদের কোনো কি নেই গোসল নেই আল্লাপাস যেন বলতেছে ওরা তো রক্ত দ্বারা একটু আগে গোসল করেছে সুতরাং পানির গোসলের ওদের কোনো প্রয়োজনে নাই তো ভান্লা যত বড় অলি হোক নবী হোক এনতেকাল করার পরে ওনার গায়ের জামা কাপড় ইত্যাদি খুলতে হয় কাপড় কাপড় ওনাকে পরাইতে হয় কিন্তু মুজাইদিন ইসলামের ব্যাপারটি একটু ব্যতিক্রম যারা মুজাহে ওদের জন্য কোনো কাপড় কাপড় নেই গায়ে যে জামা জামাটি ছিল ওই জামা দিয়েই ওদেরকে দাফন করতে হয় তো হান এরা যেন এই রক্তাক্ত জামাটা নিয়ে আল্লাহর দরবার কি হবে উপস্থিত হবে বুঝা গেল মুজাহিদিন ইসলামের জন্য আল্লাহর নবী রহমত আমার ভাইরা আল্লাহর নবী গোলাম বাঁধির জন্য রহমত গোলাম বাঁধি গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম চাকর চাকরানি নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম গোলাম বাঁধি সুজুরফাক সাল্লাহু আলাইসালামের জীবনের শেষ কথা আল্লাহর নবীর জীবনের শেষ কথা আত্মা আত্মা মালাকাত্মকে বলেছেন হ্যাঁ আমার উন্মদারা তাওহিদের উপর জীবিত থাকবে এক আল্লাহকে মেনে চলবে আল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কাহো অংশীদার করবেন আত্মা অহিদ ওমা মালাকাত তাইমা নুকুম এবং তোমরা তোমাদের চাকর চাকরানির উপর সদয় হবে সদয় চাকর চাকরানির সঙ্গে কখনো দুর্ব্যবহার করবে না আল্লাহর নবীর জীবনের শেষ কথা শুধু কি আল্লাহর জীবনের শেষ কথা মুখিক দাবি না আল্লাহ নবী সেটা বাস্তবেও প্রমাণ করে দিয়েছেন আমলের মাধ্যমে আল্লাহ নবীর একজন খাদেন হজরত আনাজার আব্বার নাম ছিল মালে নজর আম্মার নাম ছিল উমেদ সোলাইম আনাস রজি আল্লাহ তালুর বয়স যখন দশ চলে 10। দশ আনাসনুকে তার মা উম্মেদ সোলাইম কোলে করে এই 10 বছর শিশুটাকে আল্লাহ নদীর কাছে দিয়ে বলছে ইয়ারসুল্লাহ হাজা কুয়ে দিমুকা ফাদর এটা আপনার খাদেম আপনার জন্য দোয়া করুন একে আপনার জন্য আমি দিয়ে গেলাম আমার এই দশ বছরের শিশু আপনারই খ্যাদমত করবে আল্লাহ হুমা বারিক ফি মালি আল্লাহর রবি দোয়া করেছেন আল্লাহ বারিক ফি মালিহি ও দিহি আল্লাহ তার সম্পদে বরকত দাও আল্লাহ তার সন্তান সন্ততিতে তুমি বরকত দাও আল্লাহ তার হায়াত দীর্ঘ করে দাও দাম বাহু আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহর নবী বাচ্চার জন্য দোয়া করেছেন হজরত আনাস রজি আল্লাহ তালান আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ এই বাচ্চার হায়াত তুমি দীর্ঘ করে দাও আল্লাহর নবীর দোয়ার বরকতে হজরত আনাস রজি আল্লাহ তালাম হায়াত পেয়েছেন একশত তিন বছর একশত বছর হায়াত পেয়েছেন বস্ত্রাতে তিনি এতেকাল করেছেন বস্ত্রার সর্বশেষ সাহাবি তিনি মদিনা থেকে বস্তায় এসেছেন সর্বশেষ সাবি তিনি বস্ত্রার আনাস রজি তালু নিজেই বলতেছেন অমা কলা তারিমা তারু আলি সোনা তুহু লিমা বলেন। কথা স্মরণ আছে আপনাদের দশ বছর বয়সে আল্লাহর নবী এই বাচ্চাটাকে কার খ্যাতমতো দিয়েছেন আল্লাহর নবীর খ্যাতমতে দশ বছর বয়সী একটা ছেলে সাধারণত জ্ঞানও দয় না আমাদের দেশে তো এই দশ বছর বয়সে সাবি নবীর খ্যাতমত করেছেন দশ বছর তিনি তিনের খ্যাদমতের কার গুজারি শুনে দিয়েছে খ্যাদমতের সময়ের যে আমি নবীর দশ বছর খ্যাদমত করেছি নবী কখনো আমাকে উফ বলে নাই এবং কোনো অনুচিত কাজ করে ফেললে নবী আমাকে বলে নাই কেন কাস্তি করেছো। এবং কোনো উচিত কাজ বর্জন করে দিলে আল্লাহর নবী বলে নাই যে কেনই এই বর্জন করেছো। আল্লাহর নবীর চরিত্র কেমন দশ বছর বয়সের একটি শিশু কাজকর্ম করতে গিয়ে ভুল হওয়াটা স্বাভাবিক ভুল হওয়াটা একবারেই স্বাভাবিক এত সত্ত্বেও আল্লাহর নবী কখনো তিনাকে বড় নাই এ কাজ কেন করেছ এই কাজ কেন করো নবীর চরিত্র কেমন স্বচ্ছ চিন্তা করেন আনায় মা আল্লাহর নবী জীবনে হাত দ্বারায় কাউকে নাই জীবনে এই হাত দ্বারায় জীবনে কাহুকে মারে নাই ওলা জরাবা খান ওলা ইম্রহতান কোন গোলামকে চাকরকে জীবনে এই হাত দ্বারায় নবী মারে নাই আমরা কি শিক্ষে পাই হাদিস দ্বারায় চাকর চাকরানিদের সঙ্গে আমরা অনেক দূর ব্যবহার করি অনেক সময় আমরা হাতও চালায় লাডি চালায় বিভিন্ন ধরনের কৌটু কথা বলি কিন্তু আল্লাহর নবীর চরিত্র দেখেন আল্লাহর নবী আর দ্বারা জীবনে কাউকে মারে নাই স্ত্রীকেও মারে নাই কোন চাকরকেও কি আরে কোন শত্রুকে পর্যন্ত মারে নাই বিয়াদি সাই চাকর চাকরারিদের সঙ্গে কি রূপ ব্যবহার করতে হয় নবী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ভাইরা এজন্য আল্লাহর নবী গোলামবানির জন্য রহমত হজরত আদম আলাহ সালাত সালাম ভুল বছত জান্নাতের গন্দম ফল খেয়ে ফেলেছেন সকলেই জানেন আল্লাহপাদ নিষেধ করেছেন তুমি গন্দম ফল খেয়েও না তাও আদম আলাইসালাম খেয়ে ফেলেছেন ফলে জাননাতে থাকতে পারে নাই আল্লাহ হব্বুল আলমিন জান্নার থেকে বের করে দিয়েছেন একটি ভুলের কারণে আদমের জাননাতে থাকতে পারে নাই আল্লাহ জান্নার থেকে বের করে দিয়েছেন কিন্তু আখির নবির উন্মত নবীর বরকতে ভুলে নয় ইচ্ছেকৃতও যদি কোনো কবিরে গুনে করে মাফের দরজা খোলা আছে কি নাই মাফের দরজা খোলা আছে তোবার দরজা খোলা আছে যেখানে নবীরা পর্যন্ত ছাড় পায় নাই আদম আলাই ছিলাম ভুল করেছেন বাস জান্ন থেকে বের করে দিয়েছেন কিন্তু আমাদের নবীর বরকথে আখির দা মানার যদ্দ যত মারাত্মকতম অপরাধ করে না কেন তোমার দরজা ওদের জন্য খোলা আছে এটা কার বরকতে নবীর বরকদে বাজ আজ আার আছে হাস্তি বাজ আর কার গাহে না উম্মি দনী সদবার তো বা গাছি বাজ আছে না হো আহলে জমি আপনি হতাশে যে খালি জায়গাটুকু আছে গুনা করতে করতে যদি মানুষ এই খালি জায়গাগুলো ভরে ফেলে ভর্তি করে ফেলে এরপরেও যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তার সব গুনা ক্ষমা করে দেন বুঝা গেল নবীর বরকতে নবীর উম্মত যত গুণা করে না কেন তবার দরজা খোলা আছে আমার ভাইরা বনি ইসরাইল ওরা চুপে চুপে যদি কোনো গুণা করত চুপে চুপে সঙ্গে সঙ্গে ওদের গড়ের দরজায় লেখা হইয়া যাইত যে ও মুখে গুণা করছে কথা বুঝছেন কেনে বন ইসরায়েল কোনো গুণা তত চুপেই করত কিন্তু তার দরজাতে তার নামটা কি হয়ে যেত লেখাও যেত যে লোকটা ঘুনে করছে মানে কোন সার ছিল না যত চুপে গুণা করত দরাব হয়ে যেত কুদ্রুতি ভাবে লিসটি উঠে যেত তার কিন্তু আকরি নবীর উম্মত চুপে নয় অফেন যদি কোন গুণা করে তার নাম কখনো তার ঘরের দরজা লিপিবদ্ধ হয় না এটা নবীর বড় আমার ভাইরা বোন ইসরা ওদের কাপড়ে যদি কোনো নাপাক লেগে যেত নাপাক এই কাপড়টাকে পবিত্র করার একটাই মাত্র মাধ্যম ছিল সেটা হল ওই যে জায়গায় নাপাক লেগেছে ওই জায়গাটাকে কেটে ফেলত হইত ওই জায়গাকে কাটা ছাড়া কখনো কাপড় কি হইত না পবিত্র হইত না কিন্তু আল্লাহর নবীর বড় আখিরে রবির উন্মতের কাপড় যদি কোনো না লাগে ফাঁক করার জন্য কি ওই অংশটা কি কাটতে হয় নাকি সাবান দিয়ে ভালোভাবে ধুলে পবিত্র হয়ে যায় সাবান দিয়ে ভালোভাবে ধুলে কি হয়ে যেত পবিত্র যেটা নবীর বর্গতে যে অঙ্গ তারাই বল ইসরা গুণা করত যে অঙ্গ তারাই হাত বলেন পাও বলেন চোখ বলেন কান বলেন তো কবুল হওয়ার জন্য একটাই মাত্র মাধ্যম ওই অঙ্গটা কি কাটিয়ে ফেলার না ওই অঙ্গটাকে কাটা ছাড়া তার তোবা কবলিত না এটা ওদের কা শাস্তি দিছে বন ইসরায়েলদেরকে কিন্তু আখির জামানা আর নবীর উম্মদ যদি কোন গুণা করে অঙ্গকে কাটতে হয় বলা না কেন হাতকে কাটা লাগে না তোবা করলে মাফ তোবা করলে মাফ বন ইসরায়েলের উপর জাগাত ফরস ছিল যেমনি বাবা আমাদের উপর জাগাত ফরস তবে সিস্টেম ভিন্ন ছিল বন ইসরায়েল জাকাতের সম্পদটাকে পাহাড়ের চড়ায় রেখে দিত পাহাড়ের ওই যে কোরবানির মতো যদি তার এই জাকাত কবুল হইত তখন একটা একটা আগুন এসে তার ওই সম্পদটাকে জ্বালিয়ে বর্ষ করে ফেলত এটা প্রমাণ ছিল তার জাকাত কবুল হওয়ার উপর পক্ষান্তরে যার জাকাত কবুল হইত না তার মালটাকে আগুনে বর্ষ্য করত না তখন প্রমাণিত হয়ে যেত যে এই লোকের মাল হারাম এই লোকের মাল হারাম এই জন্য তার জাকাত কবুল হয় নাই কিন্তু আখির জামানার নবীর উম্মত নবীর বর্গতে জাকাত দিলে জাকাত আদায় হয়ে যায় ওই ধরনের কোনো আলামত নাই ফোড়ানো না ফোড়ানো কোনো আলামত নাই যার কারণে উন্মতের কোনো সরমও নেই আমার ভাইরা বন ইসরা যখন কোনো গুণা করত তখন ওরা বানর হয়ে যেত বানর বানরের রূপান্তরিত হতো বানর কুলনা লাহম কুনু কিরদাত গুণা করার সঙ্গে সঙ্গে তারা বানর হয়ে যেত কিন্তু আখিরি নবীর নবীর বরকতে যত বড় গুণা করে না কেন বানর হয় বানর হয় না কখনো এটা নবীর বরকত একমাত্র আমার ভাইরা অন্যান্য নবীদের যুগে আবাদতের জন্য নির্ধারিত জায়গা ছিল নির্ধারিত জায়গা ছাড়া অন্য কোথাও আবাদত করলে আবাদত কবুল হত না কিন্তু নবীর বরকথে যে কোনো জায়গাতে নামাজ পড়ে তার নামাজ কি হয়ে যায় ও এ রহমাতারোমিন আল্লাহর নবীর বরকথে এই উম্মত যদি পাহাড়ে গিয়ে নামাজ আদায় করে নামাজ আদায় হয়ে যায় জমিনের আইলে যদি নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যায় দোকানের ভিতরে যদি নামাজ পড়ে নামাজ আদায় হয়ে যায় মরুভূমিতে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যায় কিন্তু অন্যান্য নবীদের সময় এই সুযোগটা ছিল না নির্ধারিত জায়গাতেই তারা অবাদস করতে হতো এই নবীর বরকথে চিন্তাটা করেন আল্লাহর নবী দোয়া করে আমাদের জন্য আরো অনেক কিছু বাদেট করেছেন আল্লাহর পক্ষ থেকে একটা বাদেট আল্লাহর নবী বলেছেন মহামারীতে যদি আমার কোনো মত এনতেকাল করে তাকে কেমতের দিন শহীদের কাতারে দাঁড়া করানো হবে মহামারীতে এতেকাল করলে আল্লাহর নবী বলেন ডায়রিয়াতে যদি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যদি আমার কোনো মত ইন্তেকাল করে তাহলে কেমতের দিন শহীদদের কাতারে তাকে দাঁড়া করানো হবে নবী আরো বলেছেন আগুনে জলে জলে পড়ে যদি কোনো মানুষ মারা যায় কাল কেমতের দিন তাকে শহীদদের কাতারে দাঁড়া করানো হবে কোনো মানুষের উপর যদি বিল্ডিং দোষে পড়ে কোন ঘর দোষে পড়ে সে মারা যায় কেমন দিন তাকে শহীদদের কাতারে দাঁড়া করানো হবে কোন মানুষ যদি ফানিতে ডুবে মারা যায় কেমন দিন তাকে শহীদদের কাতারে দাঁড়া করানো হবে এমনকি কোনো মহিলা সন্তান প্রসবের সময় যদি এতেকাল হয়ে যায় ওই মহিলাকেও কাল কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন শহীদদের কাতারে দাঁড়া করাবে এটা নবীর বরগতে কার বরগতে অমার সাল্লাহ রহমত আল্লাম আল্লাহর নবী এই পুরা পৃথিবীর প্রত্যেকটি বস্তুর জন্য রহমত আমার ভাইরা আল্লাহর নবীর বরগতে আদিসের মধ্যে আছে এম্মতের সত্তর হাজার গুনাগারকে দিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে এত কোটি কোটি মানুষ সত্তর হাজার মাত্র আবার এই সত্তর হাজারের মধ্যে প্রত্যেকজন কথা বুঝতেছেন কিনা সত্তর হাজারের মধ্যে আবার কি প্রত্যেকজন আরো সত্তর হাজারকে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাবে উন্মতের বিশাল এক জাম কাফির। বিশাল এক জমাত কাল কেমন দিন এই নবীর বরগতে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আমার ভাইরা জিব্রিল আল্লাহ সালাদু আসালাম একদা আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন চেহারায় চিন্তার ভাব আল্লাহর নবী বলল জিব্রিল অন্যান্য সময় আমার দরবারে আসো তোমার চেহারা কথা হাসল হাস আজকে দেখি তোমার চেহারায় চিন্তার ভাব ঘটনা কি জিব্রিল আল্লাহ সাল্লা সালাম বলেছেন ইয়া অসুল আল্লাহ আমি আল্লাহর দরবারে জান্ন পরিদর্শন করার অনুমতি চেয়েছি আর জাহান নাম জাহান নাম পরিদর্শন করার জন্য অনুমতি চেয়েছি আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আল্লাহর অনুমতি নিয়ে আমি জাহান নাম পরিদর্শন করেছি পরিদর্শন করার পরে সাত জাহান নাম আমরা সকলেই জানি জাহান নাম কয়টা সাতটা সাত জাহান নামের মধ্যে সর্বনিম্নের স্তর যে জাহান নাম सर्वनिम् स्तर वही स्तरे हमें मुनाफेक देर के देखे मुनाफेकनाफिकारकान नाफ मुनाफेक कल के दिन जहां नाम सर्वनिम्न स्तरे वासस्थान है मानुष जले पुड़े मानुषर गायर रक्त पूज इत्यादि वगो नीचे गो जमा वही नीचे स्तरे थक मुनाफेक যাদের মুখ দুইটা কয়টা মুখ দুইটা মুখ এখানে এক কথা বলে ওই জায়গায় আরো কথা বলে এমন প্রকৃতির এমন সবারের লোক আমাদের সমাজে আছে নাকি নাই একজনই আছে নাকি হাজারে হাজার হাজারে হাজার আছে দুই মুখের অধিকারী যা ওয়াজ এখানে এক কথা বলে ওই মুখ জায়গায় আরো কথা বলে যার দহের আর বাঁচেন উপর আর ভিতর ডিফারেন্স ব্যবধান আছে সমান নয় একে বলা হয় মুনাফেক ইন্দাল মুনাফিক ওদের শাস্তি সব চাইতে বেশি হবে কেয়ামতরিদিন সর্বনিম্ন স্তরে থাকবে তারা আল্লাহ আমাদের সকলকে স্বভাব থেকে হেফাজত করুন ষষ্ঠ নম্বর স্তরে থাকবে মুশরেক যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে যারা মুশরেক মাই বিল্লাহ। জানাত যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে আল্লাহ রব্বুল আলমিন তার উপর জান্নাত হারাম করেন যে শরিক করে সেরেক দুই প্রকার পচ্ছন্ন সেরেক আরেকটা হচ্ছে অপ্রকাশ্য সেরেক অস্পষ্ট সেরেক যেটাকে বলা হয় সেরেকে জলি সেরেকে কুপি বড় সেরেক ছোট সেরেক প্রকাশ্য সেরেক অপ্রকাশ্য সেরেক প্রকাশ্য সেরেক যেমন কবর পূজা করা মাজার পূজা করা তীর পূজা করা এটাকে বলা হয় প্রকাশ্য সেরেক আল্লাহকে দুই বলা আর হচ্ছে অপ্র আরে অপ্রকাশ্য সেরেক আল্লাহর নবী উন্মদেরকে বলেছে হে আমার উন্মতেরা দাগজালকে তোমরা যে পরিমাণ ভয় করো এর থেকে অধিক পরিমানে আমি তোমাদের উপর সেরেকে খফিকে অপ্রকাশ্য সেরেককে ভয় করি এই অপ্রকাশ্য সেরেকের মধ্যে হাজার হাজার উন্মত জড়িত হাজার হাজার উন্মত নামদারি মুসুল্লি হাদিসাব দাদিস বড় বড় লোক এই অপ্রকাশ্য সেরেকের ভিতরে লিপ্ত গাছকে যদি আমার ছেলে না হইত আমরা নাকে মরে যেতাম আমার যদি ফুকুর না হইতো নাকে মরে যেতাম আমার যদি গরু দুধ না দিত নাকে মরে যেতাম অমুক ব্যবসা প্রতিষ্ঠান যদি আমার না থাকত না খেয়ে পড়ে যে দাম বিপদে পড়ে যে দাম এই অপ্রকাশ্য সেরেকের ভিতরে হাজার হাজার মানুষ লিপ্ত প্রকাশ্য সেরেক থেকে অপ্রকাশ্য সেরেক এটা মারাত্মক এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি তাহলে ষষ্ঠ নম্বর ত্বকটা সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফেক এদের একটু উপরে ষষ্ঠ নম্বর স্তরে থাকবে মোশফেক পঞ্চম নম্বর স্তরে থাকবে যারা চন্দ্র সূর্য পূজা করে চতুর্থ নাম্বার স্তরে থাকবে অগ্নি পূজক যারা আগুন পূজা করে তিন নাম্বার স্তরে থাকবে ইয়াহুদি দ্বিতীয় নম্বর স্তরে থাকবে খ্রিস্টান এর ছয়টা স্তরের কথা বর্ণনা করা হয়েছে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফেক এর উপরে থাকবে মুশরেক এর উপরে থাকবে অগ্নি চন্দ্র সূর্য পূজক এর উপরে থাকবে অগ্নি পূজক এর উপরে থাকবে ইয়াহুদি এর উপরে থাকবে খ্রিস্টান জিব্রিল আলাই সালুসলাম এ ছয় স্তর পর্যন্ত বর্ণনা করি চুপ হয়ে গেলেন আর কোনো কথা বলতেছেন না আল্লাহ বল জিব্রাহিল এক স্তর তো রয়ে গেল প্রথম স্তর এখানে কারা থাকবে এটা কেন বলো না জিব্রাহিল বলে হুজুর প্রথম স্তরে থাকবে আপনার উন্মতেরা আপনার উন্মতের মধ্যে যারা গুণাগার কথা বুঝতেছেন কিনা আমার জাহান নামের একবার প্রথম স্তরে থাকবে যারা আখিরি নবীর উন্মতের মধ্যে যারা গুণাগার নবী বলে সভ্য না আমার উন্মত মধ্যে জাহান নামে যাবে কি বলো তুজুর আপনার অম্মতের মধ্যে যারা গুণাগার ওরা ওই একবার উপরের স্তরে থাকবে এখানে আজাব একটু হালকা হবে যত নিচে যাবেন তত আজাদ কি হবে মারাত্মক যত উপরে তত আজাদ কি হালকা হুজুর আপনার ও মতো যার যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিব্রাইল থেকে বিদায় নিয়ে হুজরা মোবারক ঢুকে পড়লেন শুধু নামাজ নামাজের যখন সময় হয় নামাজ পড়ে আবার হুজরা মোবারাক ঢুকে ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দেয় শুধু নামাজের আদান দিলে দরজা খুলে নামাজ পড়ে দরজায় ঢুকে রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করি দেয় এভাবে দিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত ক্যামত শুরু হয়ে গেছে যে কিরে আল্লাহর নবী প্রতি সেকেন্ডে আমরা যাকে দেখি নামাজ পড়ার পরে তিনি তো কখনো এবার কামরায় ঢুকতেন না অন্যদেরকে ওয়াজ করতো নসিয়ত করতো আমাদের সঙ্গে চলাফিরা করতো খাওয়া দাওয়া করতো ডাল্লার নবী এভাবে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তাও ঘটনা একদিন নয় তিন দিন পর্যন্ত পুরা সাহাবাই গ্রামের ভিতরে কান্নার রোল সৃষ্টি হয়ে গেল আমরা কি অপরাধ করেছি নবীর সঙ্গে নবী কেন এভাবে দরজা বন্ধ করে ঢুকে যায় আমাদের সঙ্গে কেন কথা বলে না কিন্তু কার এত বড় গুপ দেয় কে আছে নবীকে প্রশ্ন করবে যে হুজুর আমাদের সঙ্গে কথা কেন বলেন না পরামর্শ ক্রমে হজরতর সিদ্ধিক রাহু ওম্মতের মধ্যে ভাগ্যবান ও আসলামা মিনার রিজাল আবুবক সর্বপ্রথম বয়স্কদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হুজুর ফাজ্বশুর আশারাজামের আব্বা আবুকর সিদ্দিক দরজায় নক করে বলেছিলাম হুজুর আপনার কাদে আবুবকর আপনার দরজায় এসেছে আপনি কেন দরজা বন্ধ করি ভিতরে কি করেন কি অপরাধ আমরা করেছি একটু বলুন না আমাদেরকে উনি সালাম দিচ্ছেন বারবারে ভিতরের থেকে কোনো উত্তর আসে না চুপ টান্নাকাটি করে বেরিয়েছে হজরত উমরকে বলেছেন উমর আমি সালাম দিয়েছি কিন্তু সালামের কোনো উত্তর আসে না তুমি চাও উমর রাজি আল্লাহ দরজায় দরজা গিয়া সালাম রসুল আল্লাহ লাব্বাই গিয়া রসুল আল্লাহ এভাবে অনোনয় বিনয়ের সাথে নবীকে সালাম করেছেন উত্তর আছে নামর রজাল হজরত সালমান ফারসির রজ্লাহ তালাম সাহাবিদের মধ্যে সব চাইতে বয়স্ক সাহাবি আড়াইশো বছর হায়াত পেয়েছেন হজরত সালমান ফার্সির রজাল কয়শো বছর আড়াইশো বছর প্রবীণ একবার বয়স্ক সাহাবি একশোবার গোলাম হিসেবে তিনি বিক্রি হয়েছেন সালমান ফার্সি রজিয়াল তালা আনু গিয়ে সালাম করেছেন উত্তর আসে না নির্বয় হয়ে গেল সাহাবি সাহাবায়করাম কান্নার মাত্রা আরো বেড়ে গেল সর্বশেষ হজরত আলী রোজে আল্লাহ তাল দরজা করেছেন কোনো উত্তর আছে না আক্র গেল কোনো উত্তর আছে অমর গেল কোনো উত্তর আছে না সালমান ফার্সি গেল কোনো উত্তর আছে না হজরত আলী রজে তালা আনু গেল আছে নবীর দরজা বন্ধ সর্বশেষ তারা পরামর্শ ক্রমে হজরতে ফাতেমার কাছে গিয়েছেন ফাতেমা ফাতে আল্লাহ বলেছেন কষ্ট দিলি সেজ নাবি নবী মোহাম্মদর অন্তরে কষ্ট দিলি আল্লাহ নবী যখন কোন সফরে যেত সর্বশেষ ফাতমার সঙ্গে দেখা করত আবার যখন সফর থেকে ফিরে আসত সর্বতম হজরতে ফাতমার সঙ্গে সাক্ষাৎ করত সব নারীদের সর্দার হবে হজরতে আমরা চেষ্টা করেছি যাও হজরত ফাতেমা রাজি নবীর দরবারে দরজা এসে নভ করে বলেছেন এভাবে ডাক দেওয়ার পরে যখন ফাতেমার আওয়াজ আল্লাহর নবীর কানে পৌঁছল আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আজ ফাতেমাকে ভিতরে নিয়ে গেল ফাতেমা কেন্দ্রে কেন্দ্রে বলছে আব্বু আপনি কেন দরজা বন্ধ করছেন কেন এই এভাবে এভাবে কান্নাকাড়ি করতেছেন তার কারণটা কি আল্লাহর নবী বলছেন হেরে ফাতেমা গত তিন দিন আগে হজরত জিব্রাইল আমার দরবারে এসে বলেছেন আমার উন্মত নাকি যাহান নামে যাবে এই কথাটা শোনার কারণে ওই দিন থেকে আমার চিন্তা শুরু হয়ে গেল আর আমার উন্মত কিভাবে জান আগুনে জ্বলবে হজরত মোহাম্মদ সেই দায় পড়ে গেল আর কান্নাকাটি শুরু করেছে আল্লাহ দিল পাস্তিনাকে শান্তনা দিলাফা হে নবে আপনি মাথা উঠান হে নবে আপনি মাথা উঠান আপনি আপনার উন্মতের ব্যাপারে যা সুপারিশ করবেন আমি তা কবুল করব আল্লাহর রবি বলেছেন আমার সর্বশেষ উন্মত জান্নাতে না যাওয়া ছাড়া আমি জান্নাতে যাব না সর্বশেষ উন্মত জান্নাতে না যাওয়া ছাড়া আমি কি কিও দেখেন না বিয়ে বাড়িতে মেয়ের বাপ যদি আগে দিই চলি যায় তাহলে অনেক লোক থাকি যায় না নাকি মেয়ের বাপ সবার পরে আসে না কেন সবার পরে আসে ব্যাগের গোলাই গালায় আগে হাটাই দিই এরপরে মেয়ের বাপটা আল্লাহ লবী যদি আগে জান্নাতে চলে যায় তাহলে উলের উন্মত কে জানাতে আসলো কে আসলো না এই খবর দিনের কি থাকবে না এই জন্য নবী তো আমি যাব না আমি জান্নাতে যাব সবার কি আমি আমার যখন জান্নাতে যাবে তখন আমি কোথায় যাব। যাবো তো উম্মদ অমার সাল্লাহ রহমতাল এ নবী উন্মতের জন্য কত দরদি কত দয়ালু সে নবীর আদর্শ মতে আমাদের সকলকে চলতে হবে তাহলে আল্লাহর নবীর সুপারিশ আমরা পেতে পারি আল্লাহ রব্দুল আলমিন নবীর আদর্শ মতে আমাদের সকলকে চলাক্ত অভিজ্ঞ দান করুন যারা চন্নত পে সেরা